আনাস রাজিয়ালাহ আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম যখন মদিনায় এলেন তখন তার কোনো খাদিম ছিল না আবু তল্লা রাজিয়াল্লাহ তাল্লু আমার হাত ধরে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম এর নিকট আমাকে নিয়ে গেলেন এবং বললেন হে আল্লাহ রসুল আনাস একজন বুদ্ধিমান ছেলে সে আপনার খেদমত করবে অতপর সফরে ও আবাসে আমি তার খেদমত করেছি আমার কোনো কাজ সম্পর্কে তিনি কখনো বলেননি তুমি এরূপ কেন করলে কোনো কাজ না করলে তিনি বলেননি তুমি এটি এরকম কেন করলে না